وكل دلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم واعتسموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا شوف ريو درشوك بندو. পিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে এসেছি আপনাদের সামনে পরিবেশন করার জন্য সেটি হচ্ছে মুসলিমদের পারস্পরিক অধিকার সম্পর্কে আমরা এ কথা বিশ্বাস করি বা জানি যে মুসলিমরা হচ্ছে একে অপরের ভাই আমাদের যে সম্পর্ক এটা হচ্ছে ইসলামিক ভাতৃত্বের সম্পর্ক মুসলমানরা একে অপরের ভাই আমরা একে অপরের দুঃখে শরিক হয় একে অপরের কষ্টে কষ্টবোধ করি অপরের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করি তাই তো রসলে করিম সাল আলি ও সাল্লাম মুসলিমদের বা মোমিনদের দৃষ্টান্ত পেশ করে বলছেন তারা দিহিম ও তারাহ মিহিম পারস্পরিক ভালবাসা একে অপরের সহযোগিতা সহমর্মিতার দৃষ্টান্ত হচ্ছে এমন যে তারা যেন একটি শরীরের মতো শরীরের কোনো একটি জায়গাতে যদি ব্যথা হয় তো যেমন গোটা শরীরটা ব্যথিত হয়ে পড়ে কোনো একটি জায়গাতে যদি কোথাও কষ্ট হয় গোটা শরীরটা যেমন কষ্টে জড়িত হয়ে পড়ে মুসলিমদের অবস্থা হচ্ছে এই এইরকমই যে একজন কোনো মানুষের যদি কোনো কষ্ট হয় তাহলে সমস্ত মুসলিমরা মনে করে ওই কষ্ট যেন আমারই হচ্ছে কোন একজন মুসলিম জনক যদি কোনো বিপদে পড়ে তাহলে প্রত্যেক মুসলিম মনে করে এই বিপদ যেন আমারই ওপর এসেছে এটাই হচ্ছে ইসলামীর শিক্ষা যে আমরা মুসলমানরা একে অপরের দুঃখে শরিক হবো একে অপরের কষ্টে শরিক হবো পৃথিবীর কোনো এক জায়গাতে কোনো মুসলিম কোনো বিপদের সম্মুখীন হয়ে যায় তাহলে আমরা মুসলমানরা মনে করব যে ও বিপদ শুধু ওদের ওপরে না বরং ও বিপদ এসছে আমাদেরও ওপরে ও বিপদ যেন আমরাই বিপদে পড়েছি এখন সেই মুসলিমদেরকে বিপদ থেকে মুক্তি বিপদ থেকে তাদেরকে কি করে বাঁচানো যায় তাদেরকে কিভাবে সাহায্য করা যায় এইভাবে চিন্তা ভাবনা করব। আমরা এটা হচ্ছে ইসলামের দাবি এবং এটাই হচ্ছে ইসলামের মহান শিক্ষা যে আমরা একে অপরের বিপদে দুঃখে কষ্টে শরিক হবো এই শিক্ষাই ইসলাম আমাদেরকে দিয়েছে ইসলাম যখন ছিল না নবী যখন ছিলেন না তখন আমরা সবাই জানি যে ওই আরব দেশের অবস্থা ছিল একেবারে ভয়াবহ মক্কার মানুষগুলি মানুষ ছিল না তারা যেন পশুর জীবন জীবনযাপন করত। আপোষে হানাহানি মারামারি কাটাকাটি রক্তারক্তি এবং বংশে বংশে লড়াই যুদ্ধের লেলিহান শেখা যুগ যুগ পর্যন্ত তাদের চলতে থাকতো পারস্পরিক কোনো ভালোবাসা ছিল না সহমর্মিতা ছিল না হামদার্দি ছিল না কেউ কাউ না সবাই যেন নিজেকে নিয়েই চিন্তা করত। নিজেই যেন বড় হতে চাইতো অপরকে মারা অপরের মাল খাওয়া অপরের প্রতি জুলুম অত্যাচার করা এবং আপোষে দ্বন্দ্ব বিরুহ তাদের সব সময় যেন লেগেই থাকতো। এরকম একটা পরিবেশ ছিল ঠিক এরকম পরিবেশে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম প্রেরিত হলেন ইসলাম এলো আল্লাহর নবী তাদের কাছে তুলে ধরলেন ইসলামের মহান শিক্ষা না মানুষ তোমরা মানুষ তোমরা জীবন প্রচুর মতন জীবন হবে না তোমাদের জীবন স্বেচ্ছাচার হতে পারে না তোমরা যা ইচ্ছা তাই করতে পারো না বরং তোমাদের জীবন পরিচালিত হবে ইসলামী শিক্ষার আলোকে সেই মহান প্রভু কর্তৃ যে বিধান এবং যে শিক্ষা তোমাদেরকে দেওয়া হয়েছে তোমাদের জীবন ওই শিক্ষার আলোকে প্রচারিত হবে দিতে লাগলেন শিক্ষা আহ্বান জানাতে লাগবেন তাদেরকে আল্লাহর প্রতি আস্তে আস্তে আস্তে আস্তে এই মানুষগুলি ইসলামের শিক্ষা বুঝতে লাগলো ইসলামকে বুঝতে পারলো জানতে আস্তে আস্তে তারা ইসলামে এবং তাদের অন্তর একে অপরের সাথে সৃষ্টি হতে লাগলো প্রেম প্রেতী তাদের মধ্যে আসতে লাগলো তারা একে অপরের ভাই হিসাবে একে অপরকে নিজের সাথে জড়াতে লাগলো বিচ্ছিন্ন ছিল দূরে ছিল বুঝতো না জানতো না আমি কে আমরা কি আমাদেরকে আল্লাহ কেন পাঠিয়েছেন এবং আমরা মানুষ হিসাবে আমাদের চালচলন কেমন হবে কিভাবে চলাফেরা করব। কিভাবে আমাদের জীবন চলবে তারা জানতো না কিন্তু ইসলামী শিক্ষার আলোকে আর মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের আদর্শকে তারা গ্রহণ করার পরে একেবারে ভাই ভাই হয়ে গেল একেবারে তাদের মধ্যে ভাতৃত্ব বন্ধন স্থাপিত হয়ে গেল মহান আল্লাহ রব্বুল আলমিন তাদের এই ভাতৃত্বের কথা সুরা মধ্যে উল্লেখ করে বলছেন মিলে আঁকড়ে ধরো মজবুত করে ধরোলাফার রাখো আর তোমরা আপোষে বিচ্ছেদ হয়ে যাবে না একে অপর থেকে ছিন্ন হয়ে যাবে না একে অপর থেকে আলাদা হয়ে যাবে না ইতিহাদ ইতিফাক ঐক্য এবং তোমাদের মধ্যে আল্লাহ হয়ে বিচ্ছিন্ন হয়ে যাও না কিন্তু আমরা যদি আজ মুসলিম সমাজের দিকে তাকিয়ে দেখি তাহলে দেখব আমরা মুসলিমরা আজকে ভাগাভাগি হয়ে গেছি আজকে আমরা মাধাবী দ্বন্দ্ব নিয়ে এবং আরো অন্যরকমের মতাদর্শ নিয়ে সকলেই যেন একটা করে মতাদর্শ তৈরি করেছে একটা করে মতবাদ তৈরি করেছে এবং সকলেই নিজের মতবাদকে নিজের মতাদর্শকে নিজের রায়কে নিজের মতকে নিজের পথকে এবং নিজের কথাকেই যেন মনে করছে এটাই ঠিক এবং সকলেই নিজের নিজের পথে প্রতিষ্ঠিত আছে আর ওটাকেই সবাই নিজের নিজেই ইসলাম মনে করছে যে আমার পথটাই ঠিক ও বলছে আমার পথটা ঠিক কুল্লু হেসবিম বিদাই হিম হন প্রত্যেকটা মানুষ নিজে নিজে যে যা নিয়ে আছে ওটাতে নিয়ে আনন্দ আচার ভাবছে আমি সঠিক পথে আছি আমার আল্লাহ এক কোরআন এক কেবলা এক বিশ্বনবী নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ সাল্লাম শেষ নবী হয়ে এসছিলেন সবার জন্য আমার জন্য প্রত্যেকটি দেশের জন্য বিশ্বের মানব জাতির জন্য তিনি আসছিলেন সবারই নবী এক আল্লাহ এক কোরআন এক কেবলায় এক তারপরেও এত ভাগাভাগি কেন নামাজে বিভেদ কেন মতাদর্শে বিভেদ কেন ইসলামী বিধান পালনের মধ্যে বিভেদ কেন আজকে একজন আমার পার্শ্বস্ত অমুসলিম ভাই যদি আমার ইসলামকে বুঝতে চাইছে তো সে বুঝতে পারছে না সে বড় সমস্যায় পড়ে যাচ্ছে যে মুসলিমদেরকে দেখছি বিভিন্ন রকমের এরা একটা কাজ করছে আর দল ওই কাজটা করছে না আর দল আর একটা কাজ করছে অন্য এক দল তাদের ওই কাজটাকে সমর্থন করছে না ইসলাম তো একটাই তাহলে এদের মধ্যে এরকম কেন আর আপসের মধ্যে দেখছি এদের মেয়ের মহব্বত নয় আর আমরা আসলেই বাস্তবেই যে আমরা যে মধব নিয়ে ভাগাভাগি হয়ে আছি ওই মধবকে আমরা বরদাস করতে পারছি না এই মাধবকে বরদাস করতে পারছি না এইভাবে আমরা ভাগাভাগি হয়ে গেছে, যার কারণে তারা আমাদের সঠিক ইসলামকে বুঝতে পারছে না আজকে আমরা একে অপরের সাথে জড়িত না একে অপরের প্রতি আমাদের ভালোবাসা নেই একে অপরকে আমরা যেন চিনি না একে অপরকে যেন আমরা ভালোবাসতে পারছি না কারণ ও আমার মাধবের না ও অন্য মাধবের ওর মতদর্শ আলাদা আমার মতদর্শ আলাদা ওর চিন্তাধারা আলাদা আমার চিন্তাধারা আলাদা কেন আরে আমাদের আল্লাহ বলছেন তোমরা ভাগাভাগি হয়ে যাও না আর আমরা ভাগাভাগি হয়ে গেছি যার কারণে অবস্থা কি অবস্থা এই দাঁড়িয়েছে যে আমরা দুর্বল হয়ে গেছি আজকে আমাদের শক্তিহীন হয়ে গেছি। আজকে আমরা যেন অসহায় এক জাতিতে পরিণত হয়েছি আজকে অন্যান্য জাতিরা চতুর্দিক থেকে আমাদের প্রতি আক্রমণ করতে আছে চতুর্দিক থেকে আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খেতে আছে থেকে আমাদেরকে দাবাতে আছে আজকে আমরা সংকীর্ণতাই পড়ে গেছি কেন কারণ আমাদের আপোষের মধ্যে কোনো মেল মহব্বত নাই বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাম তাই একটি হাদিসের মধ্যে বলছেন ইউ সকল উমামো আলাইকুম كما تدعى الأكلة إلى قصعتها قيل من قلة يومئذ يا رسول الله قال بل أنتم كثير ولكنكم غثاء كغساء السيل ولا ينزعن الله من قدور أدوبكم مهابة ولا يقدفن في قلوبكم الوهن قيل ومن أهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت أبو ضاود شريف الحديث যে যুগে অন্যান্য জাতিরা খুব কম হব। আমাদের সংখ্যা মনে হয় অনেক কম হবে আল্লাহ নবী বললেন না বালাল তুমি তখন তোমরা সংখ্যায় কম হবে না বরং তোমাদের সংখ্যা হবে অনেক বেশি আর দেখুন চাকে পৃথিবীতে কোন এমন দেশ আছে যেখানে মুসলিম নেই আল্লাহর রহমতে আল্লাহর ফদলে খুদার মেহরবানিতে সব দিকেই আজকে আমরা রয়েছি তারপরেও আজকে আমরা অসহায় হয়ে গেছি এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছি সাথে থাকুন আবারও আসছি मानव मुक्त प्रेरण कर सर्वदा इसम प्रकृत अर्थे शांति कायम कर शांति समाज गठन दिए निर्देश शांति इतिष्ठे आठ टे पुन सम्प्रचार सकाल सतेटी डायलग डाय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 মহাবিশ্বয় মহাগ্রন্থ গ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন কোরআন এমন একই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবহানকে রাখবেনি কোরআন শুধুমাত্র মমিনের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ সাথে থাকার জন্য আবার পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কথা বলতেছিলাম ছিলাম যে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ একটি হাদিসের মধ্যে বললেন এমন একটা যুগ আসবে যে যুগে অন্যান্য জাতিরা তোমাদেরকে চতুর্দিক থেকে ছেড়েছে খাবে তখন একজন বলে উঠলো মনে হয় তখন আমরা সংখ্যায় কম হবো আল্লাহ নবী বললেন আল্লাহ নবী বলছেন তোমরা সংখ্যায় অনেক বেশি হবে কিন্তু যদি এরা মনে করে তা কিন্তু যেতে পারবে না বরং পানি যেদিকে চাইবে সেদিকেই ওদেরকে বয়ে নিয়ে যাবে পানি যেভাবে চাইবে সেভাবেই ওদেরকে বইয়ে নিয়ে যাবে আমরা দেখেছি নদীর যখন বান ভাঙে আর দ্রুত গতিতে যখন পানি আসে তখন ওই পানির সাথে কত বাড়ি বিল্ডিং কত ঘর কুটো কতকেই ভেসে চলে যায় তখন কিন্তু ওই পানির সাথে বইয়ে যাওয়া ওই জিনিসগুলোর নিজস্ব কোনো শক্তি থাকে না বরং ওরা ওই পানি যেভাবে চায় পানির স্রোত যেভাবে চায় সেইভাবেই বইয়ে নিয়ে যায় আল্লা নবী বলছেন আমরা অন্যান্য মাথা দিয়ে প্রচারিত হচ্ছি অন্য অন্যের বুদ্ধি দিয়ে প্রচারিত হচ্ছি অন্য অন্যের মতাদর্শ দিয়ে প্রচারিত হচ্ছে অন্য অন্যদের বিধান আমাদের আজকে লাগু হয়েছে আজকে মুসলিমদের কোনো দিনের বিধান নাই আজকে আমরা বিধান সংস্কৃতি গ্রহণ করে আমরা তাদের স্টাইলে খাই তাদের স্টাইলে চলি তাদের স্টাইলে কথা বলি তাদের স্টাইলে আপনার পড়াশোনা করি তাদের স্টাইলে আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন সব জীবন পরিচালিত হচ্ছে ওই পাশ্চাত্যদের দেওয়া শিক্ষা এবং পাশ্চাত্যের দেওয়া সভ্যতা অনুযায়ী আমরা চলতে আছি ইসলামী শিক্ষা আমাদের মাঝে ইসলামিক চরিত্র আমাদের মাঝে নাই ইসলামের আদর্শ আমাদের মাঝে নাই বিশ্ব মানবতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আদর্শ বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হিসেবে যিনি দুনিয়াতে আসছিলেন সমস্ত মানুষের শিক্ষক হিসাবে যিনি দুনিয়াতে আসছিলেন সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ শিক্ষা আজকে আমাদের মাঝে নেয় নবী বলছেন যে তোমাদের অবস্থা হবে এই যে তোমরা অন্য জাতিদের ইশারায় তাদের ইঙ্গিতে তোমরা চলবে ওরা যেভাবে চাইবে সেইভাবে তোমাদেরকে বয়ে নিয়ে বাড়াবে ঘুরিয়ে নিয়ে বাড়াবে আজকে আমাদের অবস্থা তাই হয়েছে আরো আল্লাহ নবী বলছেন তোমাদের শত্রুদের মনে তোমাদের কোনো ভয় থাকবে না মানে আমাদের শত্রুরা আমাদেরকে ভয় পাবে না আজকে আমরা ওদেরকে ভয় পাই ওরা আমাদেরকে ভয় পায় না কারণ কারণ আমরা ইসলাম থেকে দূরে চলে গেছি জানেন বদরের যুদ্ধে কজন সাহেবী ছিল বহুদের যুদ্ধে কজন সাহেবী ছিল মতার যুদ্ধে কজন সাহাবি ছিলেন তাবুকের যুদ্ধে কজন সাহেব ছিলেন অল্প সংখ্যক কোন জায়গাতে তিন লাখ সাহাবিরা হচ্ছেন তিন হাজার কোনো জায়গাতে এক হাজার সাহাবিরা হচ্ছেন তিনশো কোন জায়গাতে দশ হাজার সাহাবিরা হচ্ছেন তিন হাজার এইভাবে অল্প সংখ্যক সাহাবিরা বেশি সংখ্যক অমুসলিমদের ওপর বেশি সংখ্যক সৈন্যের ওপর বিজয় লাভ করেছেন কিসের বলে ইসলামের বলে আমরা আজকে বরাজিত বরং করে বসে আছি আজকে আমরা তাদের ইশারা ইঙ্গিতে চলছি তাদেরকে সালাম করে চলছি তাদেরকে ভয় করে চলছি কেন আমাদের নিরাপত্তা নেয় আমরা ভয়ে ভুক্তি আছি যে কখন কি হয় বলা যায় না ওদেরকে মানিয়ে চলাই ভালো ওদেরকে সালাম করে চলাই ভালো ওদের মত গ্রহণ করে চলাই ভালোভাগি হয়ে আমরা দুর্বল হয়ে পড়েছি কোনো জাতি কেউ আমাদেরকে ভয় করে না তাই আল্লাহ নবী বললেন যে তাদের অন্তর থেকে তোমাদের ভয় মুছে যাবে আর ওলাফান আর তোমাদের অন্তরে ভয় ঢুকে যাবে তোমাদের অন্তরে ওহান ঢুকে যাবে তোমাদের বলছেন ওহান হলো হবো দুনিয়া মত ওহান হচ্ছে যে তোমরা দুনিয়াকে খুব ভালোবাসবে আর মরতে চাইবে না আজকে আমাদের দেখুন আমাদের আজকে মেন এবং প্রধান লক্ষ্য হচ্ছে দুনিয়া চাই দুনিয়ার টাকা পয়সা আমাদের দরকার দুনিয়ার সুখ শান্তি আমাদের এই দুনিয়ার বাড়ি বিল্ডিং সুখ শান্তির জন্য আমি আমার জীবনের সব প্রচেষ্টাটুকু লাগিয়ে দিয়েছি আমার জীবনের সমস্ত প্রয়াসকে এরই পিছনে আমরা লাগিয়ে দিয়েছি যে আমাদের দুনিয়ার সুখ চাই আখেরা এনি আমাদের মাথা ব্যথা নাই। আখেরাতে কি হবে না হবে এ আমাদের চিন্তা নেই কবরে কি হবে না হবে এ নিয়ে আমাদের চিন্তা নেই আমাদের চিন্তা নগদ জাপাই গ্রহণ করো বাকির কথা শূন্য থাক আরে কবরের কথা এ এ এ এ বাকির বাকির খাতা খাতা, খাতা কথা কথা জান্নাত ও শূন্য থাক নগদ জাপাই তাই তাড়াতাড়ি গ্রহণ করে নাও এই হচ্ছে আমাদের স্লোগান আর এই হচ্ছে আমাদের মতাদর্শ যে নগদ নগদ আমরা বুঝি তাই দুনিয়ার পিছনে দৌড়তে আছি দুনিয়ার জন্য মিথ্যা বলা চুরি করা ডাকাতি করা সন্ত্রাসী করা হত্যা করা মারামারি করা সম্পর্ক ছিন্ন করা প্রয়োজন হলে ভাইকা হত্যা করা প্রয়োজন হলে বন্ধুদের হত্যা করা প্রয়োজন হলে সব করতে পারবো দুনিয়া চাই। যাই জন্য আমরা সব করতে রাজি আছি কিন্তু ওটা পরের হাই হাইরে আল্লাহ তোমরা জানো না মানুষ তুমি দুনিয়াতে কি চাও কি পেতে চাও কি তোমাকে দুনিয়াতে দিলে তুমি দুনিয়ায় সুখ পাবে সুখ পেলে তোমা কি হবে আজকে সুখ কালকে সুখ দুদিন দশ দিন দু মাস চার মাস 10 বছর ২০ বছর আর কত বছর ষাট বছর সত্তর বছর তার নয় আল্লাহ নবী বলছেন হাদিসের কথা আর খুব কম সংখ্যক মানুষ এমন হবে যারা সত্তরের অতিক্রম করবে আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে মানুষ কত রকমের রোগে আক্রান্ত হয়ে কেউ চল্লিশে কেউ ষাটে কেউ আরো কমে কেউ হয়তো খুব বেশি দু চারটা দশটা দেখা যায় যারা হয়তো করে এটা দেখতে পাচ্ছি যে আমরা চাই দুনিয়া আল্লা নবী বলছেন যে দুনিয়ার প্রতি তোমাদের চরম আকর্ষণ হবে আর একটা স্বভাব তোমাদের মধ্যে থাকবে যে তোমরা মরতে চাইবে মরতে চাইবে না মরতে হবে এটা কিন্তু সবাই বিশ্বাস করে আমি হোক অমুসলিম হোক নাস্তিক হোক যেই হোক না কেন এটা সবাই বিশ্বাস করে যে মরতে হবে কিন্তু মরণের পরে কি হবে এটা কিন্তু আমরা ভাবি না মরণের পরে কি হবে এ নিয়ে আমাদের কোনো চিন্তা নেই মরতে হবে এটা আমরা জানি যার কারণে মরার কথাটা তো ভাবি কিন্তু মরার পরের কথাটা আমরা ভাবি না মরার পরের কথাটা যদি আমরা ভাবতাম তাহলে কবরের কথা ভাবলাম মরার পরের কথা যদি আমরা তার তোমরা তুমি চিন্তা আমরা করবে না ভাই বলতেছিলাম যে আল্লাহ তালা আমাদের মধ্য ভাতৃত্ব তৈরি করে আমাদেরকে বললে যে তোমরা আপোষে ভাগাভাগি হয়ে যাও না অখন তুম আলা সাফা হৌরাতি মিনা নার তোমরা জাহান নামের কাছাকাছি পৌঁছে গেছিলে হা আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে ওই জাহান কিনারা থেকে উদ্ধার করলে তোমরা জাহান নামের পৌঁছে গেছিল আল্লাহ না চাইলে তোমরা জাহান্নাম থেকে উদ্ধার জাহান্ন নাম থেকে তোমরা বাঁচতে পারবে না তো মহান আল্লাহ রবুল্ আলমের শিক্ষা হলো যে আমরা যেহেতু আপোষে ভাই ভাই এই ভাতৃত্ব আগে ছিল না ইসলাম আসার পূর্বে ছিল না ইসলাম এসে নবীর মাধ্যমে মোহান আল্লাহ রবুল আলমিন আমাদের মধ্যে ভাতৃত্ব স্থাপন করে দিয়েছেন আর সেই ভাতৃত্বর দাবি হচ্ছে যে আমরা আপোষে মিলে থাকবো আপোষে ভাগাভাবি হবো না আলাইকুম আল্লাহর বড় নিয়ামত তার দয়াতে আমাদের অন্তরকে জুড়ে দিয়েছিলেন আর আমরা তখন আসবাহ তুমি না আল্লাহর নিয়ামতের অনুগ্রহে আল্লাহর নিয়ামতের বদৌলতে আমরা ভাই ভাই হয়ে গেছি তখন নার। তোমরা জাহান্নামের কেনারায় পৌঁছে গেছিলে আন কাদু মিনহা আল্লাহ তোমাদেরকে ওই জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে নিয়েছে অতএব যে আল্লাহ রবুল আলমিন আমাদের ভাই ভাই ভাতৃত্ব সম্পর্ক জুড়ে দিয়েছেন যে আল্লাহ আল্লাহ মধ্যে সম্পর্ক জানেন ইসলামী সম্পর্ক মজবুত সম্পর্ক ইসলামী সম্পর্ক গাঢ় সম্পর্ক আমার সাথে আমার ভাইয়ের যে সম্পর্ক এটা রক্তের সম্পর্ক আর আমার সাথে মুসলিম ভাইদের যে সম্পর্ক এটা হচ্ছে ইসলামী সম্পর্ক আর ইসলামী সম্পর্ক রক্তের সম্পর্ক থেকে আরো গাঢ় আরো মজবুত হয় বদলের যুদ্ধে একজন কাফের ধরা তার ভাই মুসলমান আর ধরা খাইছে তারই ভাই সে কাপের অন্য একজন সেই কাফেরকে আছে আছে। তখন তার মুসলিম ভাই বলছে যে ওকে মজবুত করে বাঁধবা শক্ত করে বাঁধবা যে ইসলাম আল্লাহ পক্ষ থেকে আসছে যে ভাতৃত্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে মহান আল্লাহ রব আলিনের মাধ্যমে সেই ভ্রাতৃত্বকে প্রতিষ্ঠিত রাখতে হলে আমাদেরকে একে অপরের অধিকার সম্পর্কে খেয়াল রাখতে হবে আমার ভাতৃত্ব কিন্তু যদি আমরা একতা হয়ে না থাকি আর একে অপরের অধিকারকে যদি আমরা খেয়াল না রাখি তাহলে যে বন্ধন আল্লাহ রব্বুল আলমিন বেঁধে দিয়েছেন যে সম্পর্ক আল্লাহ রবুল আলমিন দিয়েছেন আমাদের সেই সম্পর্ক কায়েম থাকবে না আমরা একে অপরের দুঃখ কষ্টকে যদি না বুঝি আর একে অপরের যদি আমরা সহযোগিতা না করি এবং একে অপরের সাথে যদি আমরা মহব্বত এবং একে অপরের অধিকার সম্পর্কে বুঝতে হবে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে একে অপরের অধিকার সম্পর্কে হাদিসে জানিয়েছেন যা পর্যায়ক্রমে আপনাদের সামনে আলোচিত হবে সে আল্লাহ কিন্তু আমাদেরকে প্রথমত এই কথাটা জানতে হবে যে আমরা ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়েছি মহান আল্লাহ রবুল আলমিনের অনুগ্রহে এবং মোহান আল্লাহ রবুল আলমিনের দয়ায় তিনি আমাদেরকে এই ভাতৃত্ব এবং তিনি আমাদেরকে এই সম্পর্ক দেখিয়েছেন যে সম্পর্ক আমাদের আগে ছিল সম্পর্কের অধিকার সম্পর্কে মহান আল্লাহ রবুল্লা আলমিন অব্যত করেছেন যদি আমরা এই আল্লাহ রবুল্লা আলমিনের অনুগ্রহের কথাকে স্মরণীয় না রাখি এবং একে অপরের অধিকার সম্পর্কে যদি আমরা সজাগ না থাকি আজকে আমাদের সমাজে আমরা নিজে সুখ চাই নিজে আনন্দে থাকতে চাই নিজে ভালোভাবে থাকতে চায়। নিজের শান্তি নিজের আনন্দ নিজের সুখ এবং নিজের ভালোটাই আমরা বুঝি এবং নিজের ভালোটাই আমরা দেখতে চাই কিন্তু আমাদের পার্শ্বস্থ আমার পাশে আমার আর ভাই কি দুঃখে আছে আমার আরেক মুসলিম ভাই তার কি অসুবিধা আমার আরেক মুসলিম ভাই তার কী সমস্যা আমার একজন প্রতিবেশী মুসলিম তার কি দরকার আছে এ সম্পর্কে আমরা কোনোই খেয়াল রাখি না নিজে খাবো নিজে সুখ পাবো নিজের কথাটাই আমরা ভাববো আর ওপরের কথাটা আমরা ভাববো না এটা কিন্তু ইসলামের শিক্ষা নয় অপরের কথা ভাবলে আর ওপরের দুঃখ বুঝলে অপরের অধিকার সম্পর্কে জানলেই তবেই আমরা ভাই ভাই হতে পারবো আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন খান থেকে আল্লাহ আপনাদের ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি বারাকাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ বদরুদ্দ্বজানাদবি আপনারা দেখছেন পিএস টিভি বাংলা হি ফেসেস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 ডায়াল করুন ডক্টর জাকির কে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে এই আল্লাহকে করো। হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য